আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড এবং আলিমাম মোহাম্মদ সাউথ ইসলামিক ইউনিভার্সিটির ছাত্রদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মনজ্ঞ সেমিনারের মহতরম সভাপতি এবং সেমিনারে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবেন্দ্র আমার আজকের নির্ধারিত আলোচনা হচ্ছে খ্রিস্টান মিশনারি তৎপরতা প্রেক্ষিত বাংলাদেশ আমি আমার নিবন্ধ আমার লেকচারের পরে আপনাদের প্রত্যেকের কাছে হস্তান্তর করব। আগে দিই নাই এজন্য আগে দিলে মনোযোগটা ডাইভার্ট হয়ে যাবে কনসেন্ট্রেশন থাকবে না এজন্য আমার লেকচারের পরে আপনারা প্রত্যেকে আমার নিবন্ধ হাতে হাতে পাবে মিশনারি খ্রিস্টান মিশনারি খ্রিস্টান দাওয়াতি সংস্থা তাবলিগি সংস্থা সারা দুনিয়াব্যাপী কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ প্রচারকের মাধ্যমে ধর্ম প্রচার করে আসছে সরস এবং সপ্তদশ শতাব্দীতে আজ থেকে পাঁচশো বছর আগে ছশো বছর আগে এই খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্মপ্রচারকরা বাংলাদেশে আসে বাংলায় আসে পর্তুগিজ আমরা জানি আমাদের চট্টগ্রাম খ্রিস্টানদের অধীনে ছিল পর্তুগিজদের অধীনে ছিল এবং চট্টগ্রাম কোর্ট পর্তুগিজদের পর্তুগিজরা যখন বাংলায় আসে ভারতে আসে সাথে সাথে তারা পিছনে পিছনে খ্রিস্টান মিশনারিদেরও তারা সাথে করে নিয়ে আসে এবং দুশো বছর ধরে এ বাংলায় খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের দুইটা গ্রুপ একটার নাম জেসুইস আর একটার নাম অগস্টেনিয়ান এগুলো খ্রিস্টান দুশো বছর ধরে পর্তুগিজ ব্যবসায়ীদের সত্র ছায় তারা এ বাংলায় খ্রিস্টান প্রচার করতে থাকে আজ থেকে পাঁচশো বছর আগে মোগল সম্রাট আকবর পর্তুগিজ ব্যবসায়ীদের ভুগলি ভারতের একটা জায়গা খুব নাম করা কলকাতায় হুগলি সামুদ্রিক বন্দর আমাদের চট্টগ্রামের মতো সে হুগলিতে বসতি স্থাপনে অনুমতি দিলে পর্তুগিজ ব্যবসায়ীদের ছত্র ছায় মিশনারিরা এসে গির্জা প্রতিষ্ঠা করলো স্কুল বানালো হাসপাতাল করল হুগলিকে কেন্দ্র করে ঢাকাতে তারা নেটওয়ার্ক বিস্তৃত করে দিল খ্রিস্টান ধর্মপ্রচার এভাবে ষোলোশো একুশ খ্রিস্টাব্দে এতদ মিশনারি তৎপরতা পূর্ণ উদ্যমে শুরু হয় ষোলোশো খ্রিস্টাব্দে সম্রাট সাজাহান সাতশো সাতাত্তর বিঘা জমি বিনা খাজানায় লাখ রাজ নিষ্কর ট্যাক্স দিতে হবে না জমির খাজানা দিতে হবে না সাতশো সাতাত্তর বিঘা জমি খ্রিস্টান মিশনারিকে দান করে ফলে তারা আরও বেশি উৎসাহিত হয় এবং মোগলামলে আমরা দেখি খ্রিস্টান মিশনারিরা একেবারে গোপনে গোপনে পুরা বাংলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত করে ফেলে এবং ইতিমধ্যে ১৩টি অগাস্টেনিয়ান গির্জা আমাদের মুসলমানদের যেমন বিভিন্ন ফেরকা আছে বিভিন্ন স্কুল অব থট আছে বিভিন্ন আছে অগস্টানিয়ান ক্যাথলিক ব্যপটিস্ট প্রটেস্ট্যান্ট এগুলো বিভিন্ন খ্রিস্টানদের বিভিন্ন গ্রুপ মুঘল আমলের মুঘল বাদশা দেয় পৃষ্ঠপোষকতার ফলে বাংলায় ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরে তেরোটি অগস্টানিয়ান গির্জা গড়ে ওঠে এবং বাংলাদেশে রোমান ক্যাথলিকের সংখ্যা বেশি ব্যপটিস্টের সংখ্যাও কিন্তু কম নয় উনিশশো সালে ব্যাপটিস্টরা উনিশশো আট ব্রিটিশ আমলে চট্টগ্রামের চন্দ্রকোনায় ব্যাপটিস্টরা এসে একটা মিশনারি সোসাইটি হাসপাতাল খুলে এবং ল্যাপ্রোসি হসপিটাল কুষ্ঠ নিরাময় কেন্দ্র কুষ্ঠ হচ্ছে শরীরের কোনো অংশ বিশেষ সাদা হয়ে যাওয়া আগে কুষ্ঠ হলে এদেরকে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে নির্বাসন দেওয়া হতো ল্যাপ্রোসি এটাকে বলা হয় ফ্যাটাল ডিজেজ ডিজিজ মারাত্মক রোগ এটার চিকিৎসার জন্য তারা চন্দ্রগণায় উনিশশো আট সালে ব্যাপটিস্ট্রিস খ্রিস্টানরা মিশনারিরা কুষ্ঠ নিরাময় কেন্দ্র খুলে বর্তমানে এক লক্ষ ছত্রিশ হাজার ব্যাপটিস্ট খ্রিস্টান আছে বাংলায় বাংলাদেশে মোট খ্রিস্টানের সংখ্যা পাঁচ লাখ এর মধ্যে দু লাখ হচ্ছে রোমান ক্যাথলিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কৌশলে পুরো ভারতে আমাদের এই দেশের ক্ষমতা হাতে নিল তখন আনুষ্ঠানিকভাবে খ্রিস্টানদের মিশনারি তৎপরতা চালু হয় পর্যায়ক্রমে পাকিস্তান আমলে এরপরে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা অব্যাহতভাবে চলতে থাকে আমরা দেখি ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি খ্রিস্টানরা যেখানে গেছে এটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং লেস প্রিভিলেজ পিপুল সমাজের যারা বঞ্চিত মানুষ একজন রিক্সাওয়ালা একজন হকার একজন জেলে যার নুনামতে ফান্তাপুরায় যার দৈনন্দিন ব্যবস্থাপনা তিনি নিজের ছেলেকে পড়াশোনা করা করাতে পারেন না শিক্ষা উপকরণ কাগজ কলম এগুলো দিতে পারেন না যেহেতু তিনি মিশনারিরা এসে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষার উপকরণ বিতরণ করে চক দেয় কলম দেয় কাগজ দেয় কালি দে ব্যাগ দেয় হাসপাতাল স্থাপন করে ঋণ সুবিধা দেয় সমাজের গরিব মানুষদেরকে ঋণ দেয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বানায় দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন কর্মসূচি হাতে নেই নারীর ক্ষমতায়ন মহিলাকে ক্ষমতা দেওয়ার কথা তারা বলে এই বিভিন্ন মুখ রোচক তারা চালায় আদালে থাকে খ্রিস্টান ধর্মপ্রচার মাসকানে নারীর ক্ষমতায়ন দারিদ্র বিমোচন স্কুল প্রতিষ্ঠা, নেপথ্যে পেছনে আছে কিন্তু খ্রিস্টান ধর্মপ্রচার এবং এগুলোর নাম চাকমা মারমা তঞ্চুঙ্গিয়া চাক খুমি ভোম মু, মুরুম টিপরা হাসিয়ার মণিপুরি খ্যান, মাংখ লুসাই মক গারো এগুলো আলাদা আলাদা নির্যাত্তিক জাতি এক গ্রুপের সাথে আরেক গ্রুপে বিয়ে হয় না চাকমাই চাকমাই বিয়ে হয় তিঙ্গে তনসিঙ্গে বিয়ে হয় এগুলো আলাদা আলাদা নির্যাত্ত্বিক পুষ্টি আমরা চট্টগ্রাম কক্সবাজার এই রিজিয়নে মাদখলুল ইসলাম চট্টগ্রাম আমরা এত কাছাকাছি টাকা সত্ত্বেও আমাদের একেবারে কাছে পার্বত্য এলাকায় অ্যাডেন্ট টু চিটান্ড কক্সবাজার এই এলাকায় আমরা একটু ভিতরে গিয়ে এই পাহাড়ের ভিতরে ঝাড়া থাকে পঁয়তাল্লিশটা ক্ষুদ্র ক্ষুদ্র নির্যাতিক গোষ্ঠী বিশ লক্ষ মানুষ থাকে হিলি বেল্ট হিলি রিজিয়নে আমরা এদের কাছে ইসলামের আলো পৌঁছাতে পারি নাই সাত সমুদ্র তেরো নদীর পাট থেকে খ্রিস্টান মিশনারির এসে জঙ্গলের ভিতরে আমি রাঙ্গা রাঙ্গামাটি থেকে দুই ঘন্টা মেকানাইজ বুট যন্ত্রচালিত নৌকা নিয়ে গেছি একেবারে ভিতরে জায়গাটার নাম মনে নেই অনেক ভিতরে বা ইউনিটে ইউনিট পরে লঙ্গদু সে ওখানে পাহাড়ের ভিতরে গির্জা গড়ে উঠেছে যেখানে মশা কামড়ায় যেখানে মারাত্মক হেপাটাইটিস বি হেপাটাইটিস সি রোগে মানুষ আক্রান্ত হয় সেখানে খ্রিস্টান মিশনারি গিয়ে এই পার্বত্য এলাকার বম খুই। মুরুম টনসিঙ্গা মারমা চাকমা এদের কাছে খ্রিস্টান ধর্মের দাবার দিয়ে হাজার হাজার মানুষকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে মসজিদ তৈরি হওয়ার আগে গির্জা গড়ে উঠেছে চট্টগ্রামের মুসলমান যারা দায় যারা তাদের ব্যর্থতা বলতে হবে যে পাহাড়ের ভিতরে সাত সমুদ্রে তেরো নদীর পাড় থেকে খ্রিস্টান মিশনারি এসে হাজার হাজার মানুষকে কার ধর্ম নাই কেউ ধর্ম চিনে না কেউ বৌদ্ধ ধর্ম আর কারো কোনো ধর্মই এই এদের মাঝে ধর্মের আবেদন দিয়ে তাদের খ্রিস্টান বানিয়ে ফেলেছে এবং ডক্টর উইলিয়াম কেরি ডক্টর উইলিয়াম কেরির নাম শুনলে আমার শ্রদ্ধাধারী কারণ এই যে বাংলায় কথা বলছি এটা মডার্ন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটাকে ডেভেলপ করেছেন এই বাংলা ছিল মধ্যযুগে পুঁতির বাংলা সৈদ সুলতান বেনুবা সুন্দরী আব্দুল হাকিম এই সমস্ত লোকেরা যে বাংলা বলতো এগুলো এখন বললে মানুষ হাসবে এই যে রিফাইন্ড বাংলা উচ্চাঙ্গের বাংলা এই বাংলা সাহিত্য রচিত হয় নাটক হয় পৃথিবীর বিভিন্ন ভাষা অনুবাদ হয় অনুদিত হয় বাংলায় এই আধুনিক বাংলা তৈরি করার পিছনে যার যার নিরন্তর সাধনা রয়েছে সেই ক্রিস্টান মিশনারিদের নেতা ডক্টর উইলিয়াম কেরি উইলিয়াম কেরি ফিড ডি উইলিয়াম কেরি এ বাংলায় এসে পশ্চিমবঙ্গে এসে কৃষিকাজ করেছে এদেশের মানুষের ভাষা শিখেছে তার পাশে ইংরেজি তিনি এদেশে এসে বাংলা ভাষা শিখেছেন তারপরে তিনি দেখলেন যে বাংলা ভাষা এটা তো খুব বেশি সাহিত্যের বাহন নয় এটাকে তো এটাকে ইংরেজি ভাষার সাথে মিলিয়ে একই ফরমে নভুতরের দিক দিয়ে এটাকে উন্নত করা যায় তিনি বহু কথর সাধনা করে এই বাংলাকে আধুনিক বাংলায় রূপান্তর করেছেন এবং তিনি প্রথম কতোপকথন ইতিহাসমালা বাংলা ব্যাকরণ বের করেছেন এই প্রথম বাংলায় বাংলা ভাষার উন্নয়নের পিছনে যার অবদান তিনি খ্রিস্টিন খ্রিস্টান মিশনারিদের নেতা ডক্টর উইলিয়াম কেরি তারপর তিনি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ করেন ওই কলেজের প্রিন্সিপাল হন বাংলায় তিনি মরে গেছেন তিনি ইংল্যান্ডে ফিরে যান নাই তার উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় বাইবেল প্রচার তখন বাংলার ছাপাখানা ভারতে নাই বাংলায় নাই তখন তিনি এত বড় সরীয় এত বড় রসই এত বড় ল ম ন ক এগুলো ইংল্যান্ডে অর্ডার দিয়ে বাংলা বর্ণমালার অক্ষর ইংল্যান্ড থেকে ভারতে নিয়ে আসেন প্রেস আপ প্রেস এনে বাংলায় বাইবেল ছাপান এই ইংরেজি বাইবেল থেকে বাংলায় অনুবাদ করে প্রথম যিনি বাইবেল বাংলা বাইবেল ভারতবাসীকে উপহার দিয়েছেন তিনি ডক্টর উইলিয়াম কেরি এবং এরকম ত্যাগ মুসলমানদের মধ্যে যদি থাকত আজকে আমাদের এই এই এই মুহূর্তে এত দুর্দশা আমাদের পড়তে হতো না ডক্টর উইলিয়াম কেরির মতো মানুষ যদি আমাদের থাকতো ডক্টর টমাস রিচার্ড হলবে ফাদার ক্লাউজ বার্লার টরবেন বি পিটারসন আলফারেড রবিন মন্ডল ডক্টর অলসন এ সমস্ত খ্রিস্টান মিশনারিদের নেতারা বছরের পর বছর ধরে বাংলায় এই পাহাড়ের ভিতরে জীবনযাপন করে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করে গেছেন আমরা ইতিহাসে সাহাবাহিক রামদেরকে যাওয়া দে ধর্মপ্রসারণের জন্য পাগল দেখেছি উদ্দীপনাময়ী দেখেছি এই খ্রিস্টান মিশনারি নেতাদের মধ্যে সে একই স্পিরিট আমরা লক্ষ্য করি আমাদের ঐতিহ্য আমরা রাখতে পারি নাই আমাদের ঐতিহ্য খ্রিস্টানরা নিয়ে গেছে আপনারা জানেন মরক্ষ যাকে বলা হয় আলজেরিয়া এবং টিউনেশিয়ার মাঝখানে যে উপত্যকা তার নাম পুরনো নাম আলমাগরিব এই আলমাগরিব অথবা আফ্রিকা এই এলাকায় জয় করেন ওখবায় নাসের তালু কি স্প্রিট ইসলাম প্রচার করার কি উদ্দীপনা কি দুঃসাহসিক প্রয়াস ক্রিউনেশিয়া দিকে তিনি দক্ষিণ দিকে রওনা হয়ে গেছেন ইসলাম প্রচারের জন্য এবং কোনো এলাকায় গেলে কিছু মানুষ পেলে তিনি তাদেরকে হজরকান্দিরে মাদিয়া জমা জামানায় তিনি তাদেরকে ধর্মপ্রচার করতেন এবং বলতেন হালমিম বারা ইকুমাহাদ ভাই তোমাদের পিছনে কি কোনো মানুষ আছে জঙ্গল দেখা যাচ্ছে হালমিম্বার ইকুমাহাদ কোনো মানুষ আছে তারা যদি বলে হ্যাঁ আছে তোমার মাঝখানে যে বিশাল পাহাড় ওখানে হিংস্র হায় না সরিস্রিক সরিপ মানে সাপ বিশুদর সরিস্রিক হিংস্র হায় না আছে আপনি তো এই পাহাড় ক্রস করতে পারবেন না তিনি বললেন ইট ইস নট এ ম্যাটার ক্রস করতে পারবো কি পারবো না এটা তোমার উপর নির্ভর করা নির্ভর করা আমার উপরে ডক্টর হলসন ডক্টর টমাস রিচার্ড ক্লাউস ইংল্যান্ড থেকে চট্টগ্রামের বান্দরবনের খাগড়াছড়ি ভিতরে গিয়ে ধর্মপ্রচার করে যা যেন আমরা জীবনে কোনোদিন যাই নাই ওই সাহবাহিকের আমাদের আদর্শ অনুসরণ করার কথা ছিল আমাদের এটা নিয়ে গেল খ্রিস্টান মিশনারি তারপর ওই জায়গায় যাওয়ার পরে কিছু মানুষ পাওয়া গেল ওদেরকে আবার ধর্মপ্রচার করলেন তারপরে জঙ্গলের কিনারে গিয়ে তারিফুল গ্রীপটি আছে আমাদের এসেছি যদি পথ ছেড়ে না দাও আমরা তোমাদের হত্যা করব তো জেনারেল অর্ডার দিলেন উকব নাফে উকবায়বকে নাফে কে বলা হয় মুসলিম আলেকজান্ডার তিনি বললেন ঘোড়া একটা ঘোড়া যেতে পারে এতটুকু পথ কেটে দাও কেটে দিয়ে ওই পারে গেলেন এটার নাম মরক্ষ যেটা ক্যাসেফ ল্যাঙ্কা আছে মসজিদ আছে পঞ্চাশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে ক্যাসেফ ল্যাঙ্কায় অর্ধেক আটলান্টিকে অর্ধেক মরক্ষয় সেই মরক্ষর পুরা মরক্ষতে ধর্মপ্রচার করে আটলান্টিকের ক্রিদারা এর এসে ঘোড়া নিয়ে থমকে দাঁড়ালেন মুসলিম মিশনারি নেতা ওকবর আসিরাজ আল্লাহতাল তিনি বললেন্লা এই সাগর যদি আমাকে বাধা না দিত লোলা সমুদ্র যদি আমাকে বাধা না দিত যেতাম ও বিকা তোমার দিনের পথে যারা বাধা দিত আমি তলবাড় নিয়ে তাদের যুদ্ধ করতাম কিন্তু সমুদ্র আমাকে বাধা দিল আল্লাহ যেতে পারলাম না ডক্টর ইকবাল এই ঘটনার কাব্যিক সেই মিশনারি তবলিগি দাওয়া আজ মুসলমানদের মধ্যে অনুপস্থিত এটা খ্রিস্টানরা নিয়ে গেল এবং আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের পর এই উপমহাদেশে নব্বইটি প্রটেস্ট্যান্ট খ্রিস্টান মিশনারি সংস্থা কর্মরত ছিল নব্বইটা পুরো বাংলায় একেবারে পুরো ভারতে নব্বইটা এবং তারা চট্টগ্রাম কক্সবাজারের মালুমঘাট মোমনসিং রংপুর রাজশাহী সহ দেশের প্রত্যত্ত অঞ্চলে হাসপাতাল তৈরি করে দিল বিনা পয়সা তারা চিকিৎসা করল বিনা বড়ো বড়ো ডাক্তার সাতজনদেরকে ইংল্যান্ড থেকে এনে এখানে জটিল চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের যত জটিল চিকিৎসা মালমঘাট খ্রিস্টিয়ানা হাসপাতালে হতো এখনও হয় এবং এভাবে তারা সমতল ভূমি এবং পার্বত্য এলাকায় খ্রিস্টান ধর্মপ্রচার সমানে অব্যাহত রেখেছে হাসপাতাল সামনের চিত্র পিছনের চিত্র প্রচার। মালুমঘাটে আর দেখেছি মালুমঘাটের সামনে হাসপাতাল অনেক দূর একেবারে সামনে হাসপাতাল হয় আউটডোর হয় ইনডোর হয় ওষুধ দেখ পিছনে কি হয় এ খবর পৃথিবীর অন্তরের ভিতরে বাসা বেঁধেছে নিজকে নিয়ে যারা ব্যস্ত হয় তার অপর মানুষের কাছে ধর্ম প্রচার করবে কি করে এবং বাংলাদেশে স্বাধীনতার পর তিরিশ হাজার এনজিও নন গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে বাংলায় এই এনজিওরা কুটি কুটি টাকা খরচ করে টাকা তারা তারা তো টাকা বানায় না তাদের কোন টাকা নেই এই টাকা দে কারা সারা পৃথিবীর বড় বড় পশাওয়ালা ইহুদিরা ইহুদিরা হচ্ছে পৃথিবীর বড় মহাজন কুটি কুটি টাকা এই খ্রিস্টান মিশনারিদের দে পুঁজিবাদীরা দে একটা কথা আছে পৃথিবীর কোনো ক্যাপিটালিস্ট কোন পুঁজিবাদী ওয়ান পেন একটা পয়সা তারা ব্যয় করে নাহবা বানাতে না পারলেও খ্রিস্টান মিশনারি তৎপরধায় যদি বাধা না দেয় এটাও তাদের লাভ এই বহুজাতিক কোম্পানিগুলো তিরিশ হাজার এনজিও আমাদের বাংলাদেশে তৎপর রয়েছে এক নম্বর দুই নম্বর এনসিসি মেনোনাইট সেন্ট্রাল কমিটি তিন নম্বর বাংলাদেশ লুথারান মিশন চার নম্বর পিপুষিকা আমি একটু সংকেতে বলছি পাঁচ নম্বর সলভেসন আর্মি ছ নম্বর ওয়ার্ল্ড ভিজন আমার কলেজের দক্ষিণ পাশে ঢেবার পাড় গরিব মানুষের জায়গা এখনও অবশ্য আবাসিক এলাকা গড়ে উঠেছে সেখানকার লেস প্রিভিলেজ পিপুল সমাজের যারা বঞ্চিত জনগণ ছাত্র বঞ্চিত মানুষের সন্তানদেরকে পড়াবার জন্য ওয়ার্ল্ড ভিজারটা স্কুল দিয়েছে বিনা পয়সায় ওখানে পড়বে বিনা পয়সায় খাতা কলম পাবে টিচারের বেতন এই ছাত্র যখন বড় হবে দুর্বলতা থাকবে কারণ মানুষ এসান বুঝতে পারে না সিডিএফ সেন্টার ফর ডেভেলপমেন্ট সার্ভিস আর আর রংপুর দিনাজপুর রোরভিস সিসিটিভি ক্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট আমি ওই সমস্ত নাম বলছি যারা শেবার নামে সরাসরি ধর্ম হিট বাংলাদেশ সোসাইটি সতেরো নম্বর এইসব সংস্থার বাজেটের নব্যবাদ অর্থ খ্রিস্টানদের অথবা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবার সম্ভাবনাময় ব্যক্তিদের পিছনে তারা খরচ করে জন্য তারা খরচ করে নব্বই বাঁচে তাদের পিছনে খরচ পায় বাংলাদেশ নাম ১৯৬৫ সালে মালুমঘাটে মেমোরিয়াল উনিশশো পঁয়ষট্টি সনে এ যুগের কথা নয় তখন এলাকার ওই এলাকা দিয়ে বাসের উপর কক্সবাজার যেতে পর্যন্ত ভয় লাগতো এখানে জনসাধারণ ছিল গরিব অভাবগ্রস্ত নিরক্ষর এই সুযোগে ডক্টর আটত্রিশ বছর যাবৎ চট্টগ্রাম কক্সবাজারের মাঝখানে মালুমঘাটে চকরিয়ায় খ্রিস্টান ধর্মপ্রচার করতে থাকেন হাসপাতাল নিয়ে উনিশশো সালে যেখানে মালুমঘাটে চকরিয়া একজন খ্রিস্টান ছিল না বর্তমানে চল্লিশ হাজার খ্রিস্টান তৈরি হয়েছে মালুমঘাটে আমি মালুমঘাটের পূর্ব দিকে হাইতরের নার্সি এলাকায় গেছি আসার সময় দেখলাম বিলের মাঝে গির্জা গড়ে উঠেছে আলাদা গির্জা এবং জমি কানি জমির দাম যদি এখন দুই লাখ হয় খ্রিস্টানরা সেটা পাঁচ লাখ দিয়ে কিনে খ্রিস্টিয়ান পাড়া খ্রিস্টীয় অঞ্চল গড়ে তুলছে এবং বিভিন্ন জায়গা থেকে কুতুবদিয়া থেকে মুশকালি থেকে সন্দীপ থেকে খ্রিস্টান পরিবারকে নিয়ে তারা খ্রিস্টান পাড়া গড়ে উঠেছে অবাক লাগে আমি হায়দরের নাশিতে গেছি হাদরের নাশি মালুদার পূর্বে ওই এলাকায় বিলের মাঝে খ্রিস্টান গির্জা এটা মিশনারি তৎপরতার ফস্টার প্যারেন্টস ইন্টারন্যাশনাল নাম হোক একএিউ বাংলাদেশে ছিয়ানব্বই হাজার পরিবার যাদের তিন চটা ছেলে আছে মেয়ে আছে সন্তান পালন করতে পারে না তাদের একটা সন্তানকে তারা পুষ্য হিসাবে গ্রহণ করবে একটা সন্তান নেবে ছেলে হোক মেয়ে হোক নিয়ে তাকে পড়াবে লেখাপড়া করাবে শিক্ষিত করবে বাত কাত খাওয়াবে খ্রিস্টান বানাবে ছিয়ানব্বই হাজার পরিবার এবং মাতার ক্যারেসা আপনারা নাম শুনেছেন মাদার ট্যারেস আর নেভার মেরিট সে বিয়ে করে তিনি বিয়ে করেন নাই শি ডেপোটেড হার লাইফ ফর দি কজ অফ ক্রিশ্চিয়ান মিশনারি বাংলাদেশে তার বাংলাদেশ এবং ভারত আর তিনশো চিলড্রেন হোম আছে এটিংখানা আছে এবং তিনি বলছেন পৃথিবীর কোন শিশু যদি কেউ পতাকাটি যে সমস্ত শিশু পাওয়া যায় যারা সন্তান পাওয়া যায় এদেরকে তারা বুকি তুলে নেয় এবং এদেরকে পালে এদেরকে খ্রিস্টান বানায় আমি একটা বিদেশি জার্নালি পড়েছি পৃথিবীর কোথাও যদি কোনো পথে কোনো বাচ্চা পাওয়া যায় ছেলে হোক মেয়ে হোক এটা খ্রিস্টান মিশনারির যদি গোছরীভূত হয় তারা সেটাকে পিক আপ করে নিয়ে যায় তাদের সেন্টারে তারপরে এর যদি মেধা থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট সেনাবাহিনী যেদিকে চায় সেদিকে নিয়ে যায় তারপরে পৃথিবীর কোন দেশে যখন যুদ্ধ বাধে যেমন যেমন এখন বর্তমানে ডাইরেক্ট লিপ্ত আমেরিকা সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনী আফগানিস্তানে ইরাক ওখানে পাইলট করে পাঠায় গুলির আঘাত যদি ও লোক মারা যায় পথে খুঁড়ানো লোক যদি মারা যায় তার জন্য চোখের পানি ফেলার লোক থাকে না এ সমস্ত যারা সন্ধান তারা নিয়ে খুব ঝুকিপূর্ণ পার্বত্য এখন আফগানিস্তানের সেই পাহাড়ি এলাকায় হাজার হাজার মার্কিন মার্কেটসূন্য মারা যাচ্ছে তালেবানদের গেরিলা আঘাতে ইরাকে মারা যাচ্ছে প্রতিদিন এমন কোন দিন নেয় দশ বিশ জন এত এই সাম্প্রতিককালে মারা গেলো দুই দিন মারা গেল চৌত্রিশ জন এগুলো তাদের খবর আল্লাহ জানে কত মারা যায় এর মধ্যে একটা পার্সেন্ট আছে পথে কোরানো বাচ্চা এরা পালে সেভেন খ্রিস্টান এনজিও পঁচাশিটি স্কুল মাধ্যমিক স্কুল এবং পরিচালনা করে কোনো মুসলমান ছেলেকে ভর্তি করা হয় না কোনো মুসলমান ছেলেকে আমি লামা পারবর্তী চট্টগ্রামের লামা উপজেলার পূর্ব দিকে একদিন সকালবেলা গেছি খ্রিস্টান পরিচালকের স্কুল দেখার জন্য খুব ভরে গেছি ওখানে লেখা আছে এক্সটেঞ্জার not to be allowed without prior permission purbe anumoti chara ekane bohire agader er probesh kisher kintu eto bhor bela fajr namaz er pore gechi je permission newar kono lok pelam na ami shorashori ekta school er kache gelam to so, adab dilam to bollam je ami to permission niye এবং অধিকাংশ ছেলে দেখলাম ভোরবেলা সাতটার দিকে বাইবেল পড়ছে স্কুলে টুলে বাইবেল পড়ছে তারা এবং প্রার্থনা করছে এবং আমি ওই কেয়ারটেকার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলাম বললো এগুলো পাহাড়ের যে সমস্ত লোকারা গরিব বাচ্চাদের পড়াতে পারে না আমরা মেয়েদের জন্য আলাদা আলাদা একটা কঠার করেছি ছেলেদের জন্য আলাদা কঠার করেছি এদেরকে লামা গভর্নমেন্ট হাই স্কুলে আমরা পড়াই এর সমস্ত খরচ আমরা বহন করি দুবেলা বার্থে দুবেলা নাস্তা দিই আমরা শিক্ষার আলো পাহাড়ের ভিতরে ছড়িয়ে দিতে চাই ওই লোকটা বললো পিছনে যে খ্রিস্টান ধর্মপ্রচার করার গোপন রহস্য আছে এগুলো তিনি না বললেও আমার বুঝতে বাকি রইল না কোথায় ওই লামাকে আমাদের যদি এরকম পরিকল্পনা থাকতো পাহাড়ের ভিতরে কিছু মাদ্রাসা করার কিছু কিম কিছুখানা করার কত ভালো হতো আমরা পাশাপাশি মাদ্রাসা করি এই মাদ্রাসা থেকে বের হয়ে আরেকটা মাদ্রাসা বিদ্যুমের ভিতরে জঙ্গলের ভিতরে মাদ্রাসাটা একটা আরেকটা মিশনারি সেন্টার খোলার আমাদের নাই এবং নব্বই একানব্বই শনে এই সেভেন ডে হিট সেভেন ডেঞ্চারিস চার্জ উনিশশো নব্বই একানব্বই উনিশশো একানব্বই আর্থিক বছরে দুইশো মিলিয়ন টাকা খরচ করেছে তারা বাংলায় খ্রিস্টান বানানোর জন্য এক মিলিয়নের দশ লক্ষ এক মিলিয়নের দশ লক্ষ এরকম দুশো তিরিশ মিলিয়ন টাকা খরচ করেছে এবং ঢাকায় যে বিহারি রিফিউজি ক্যাম্প আছে ওখানে মানুষ খাবার পায় না পড়তে পারে না ওখানেও তারা টার্গেট করেছে এবং হিট বাংলাদেশ নামে এনজিও মৌলীবাজারের কমলগঞ্জ সুন্দরবনে সেবার আড়ালে খ্রিস্টান দলের বাজার করে যাচ্ছে ছয় লক্ষ মার্কিন ডলার তারা এক বছরে খরচ করে এক লক্ষ মার্কিন ডলারে বর্তমানে লক্ষ বাংলাদেশি টাকা এরকম ছয় লক্ষ মার্কিন ডলার তারা খরচ করে এছাড়া সিসিডিবি খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 3.5 মিলিয়ন ডলার তারা বাংলাদেশে খরচ করে রংপুর দিনাজপুর রোরাল সার্ভিস আর ডিআরএফ এই সমস্ত সংগঠন টাকা নেয় নরওয়ে থেকে সুইডেন থেকে ডেনমার্ক থেকে ফিনল্যান্ড থেকে টাকা আনে মিস্টার টরবেন বি পিটারসনের নেতৃত্বে উনিশশো ১৯৮৬ সনে ২১৮ আঠারো কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয় করে তারা বৃহত্তর দিনাজপুর রংপুর জেলার অঞ্চলে পাহাড় আমাদের পাহাড়ে যেমন মারমা আছে চাকমা আছে আদিবাসী ঠিক অনুরূপ রংপুর দিনাজপুর মানুষের এর পাহাড়ে করে আর আরে খ্রিস্টান সংস্থা সেখানে ঢুকে পঁয়ত্রিশ হাজার দিনাজ একমাত্র দিনাজপুরে উনিশশো একাশি দিনাজপুরে পঁয়ত্রিশ হাজার তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে এবং এক সময় সাঁওতাল বাসা সাঁওতালি হরফে লেখা হতো এটি এখন লেখা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ভাষা রোমান হরফে সাঁওতাল বাসা এখন রোমান বর্ণমালায় লেখা হচ্ছে দিনাজপুরের পাহাড়ি এলাকায় এবং ইনকালাব একটা গবেষণামূলক নিবন্ধ বের হয়েছে মিস্টার রাজাউল হক গবেষক তিনি বলছেন দুর্গম পাহাড়ি এলাকায় রাঙ্গামাটি খাগড়াচড়ি থেকে দুদিন লাগে যেতে রাঙ্গামাটি টাউন থেকে দুই দিন লাগে যেতে একটা জায়গা আছে ইউনিয়ন খাগড়াচড়ি পার্বত্য এলাকায় তার নাম সাজেক আছে বিশ হাজার প্রতিটি মানুষ ইংরেজিতে কথা বলে রাঙ্গামাটি থেকে খাগড়াচড়ি থেকে দুই দিন লাগে যেতে একটা জায়গা আছে পাহাড়ের ভিতরে একেবারে ভারতের কাছাকাছি সে মানে সাজেক ইউনিয়ন বিশ হাজার মানুষ আছে যারা ইংরেজিতে কথা বলে ইংরেজি গাঙ্গায় এবং জিনসের প্যান্ট পরে ছেলে মেয়ে সবাই ইউরোপীয় স্টাইলে জীবন দ্বারা পাহাড়ের ভিতরে ওখান থেকে তারা ভালো মেধাবী বাইরে তাদের বাইরে গিয়ে তাদের পড়াশোনা করা ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় গবেষক বানায় সাংবাদিক বানায় এবং তাদের বাসা পুরোপুরি খ্রিস্টান তাদের আদিবাসী ভাষা বদলে গেছে তখন তারা এখন কথা কথা বলে ইংরেজিতে এবং ক্রস চিহ্নিত গির্জা গড়ে উঠেছে পাহাড়ের ভিতরে আমি একটা ম্যাগাজিন পাই খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে আমি প্রতি মাসে একটা ম্যাগাজিন পাই আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে আমি ব্যক্তিগতভাবে পাই এটা নাম মিশন ফ্রনটিয়ার এটা প্রতি মাসে বের হয় সারাদুনিয়ার মিশনারি তৎপরতা সেটা পাঠায় আমি পাঁচ বছর আগে তাদেরকে চিঠি লিখেছি যে আই এম ভেরি মাছ ইন্টারেস্টেড টু লার্ন অ্যাবর্ড দি মিশনারি অ্যাক্টিভিটিস অফ মিশন ফ্রনটিয়ার তো আমি বেশি খুশি হবো আপনি যদি আমাকে প্রতি মাসে আপনাদের নিউজ লেটারটা পাঠান তাহলে আমি তৎপরতা সম্পর্কে জানতে পারবো আমেরি মাচ ইন্টারেস্টেড টু লার তারা মনে করেছে আমি হয়তো খ্রিশ্চিয়ান নাহলে খ্রিশ্চিয়ানের প্রতি আমার আকর্ষণ আছে মোহাম্বত আছে বা গোয়িং টু বি হতে যাচ্ছি এমন মনে করেছে এবং আমার কলেজের ঠিকানায় প্রতি আমি মিশন ফ্রনটিয়ার সারা দুনিয়া ব্যাপী বর্তমান ইরাকে যুদ্ধ চলে ইরাকে যুদ্ধ চলে বোমা মারে বোমায় যারা পা ভেঙে গেল বাগা পা লাগায় খ্রিস্টান মিশনারিরা বোমা মারে বুস বোমার আগাতে যার চোখ নষ্ট হয়ে গেল হাত নষ্ট হয়ে গেল এ হাত জোড়া লাগায় খ্রিস্টান মিশনারি ডাক্তাররা তাকে খাবারের জন্য যে আটা দে আটার উপরে লেখা আছে খ্রিস্টান মিশনারিদের পক্ষ থেকে হাদিয়া। খেজুর দে খেজুরের উপরে লেখা আছে দেওয়ার সময় একটা ঈশা আলা ইসলামের জীবনী মুক্তির পথ দেখায় উপরে বোমা মারে নিচে খাবার দেয় খাবারের প্যাকেটের সাথে একটা বই দেয় এবং এই গত মাসের মিশন ফ্রনটিয়ার ম্যাগাজিনে লেখল সারাদিনের খ্রিস্টানদেরকে বলছে এখন তোমরা নিজেরা আসতে পারো ইরাকে অথবা ই রাকে ইরাকে এমনি আগে থেকে পঞ্চাশ লক্ষ খ্রিস্টান আসবে ইরের ভিতরে পুরো ইরাকের ভিতরে আগে থেকে পঞ্চাশ লক্ষ খ্রিস্টানের তো অর্ধেক লিয়াল ফাজিলিম ফুয়াদ হাসান বাকি লিখেছে তো পরে এগুলো তো লিখেছে ওরাই মোস্ত শেখিনা খ্রিস্টানরা তো বলছে টাকা দাও পয়সা দাও তোমরা আসো আমরা একটা নতুন সুযোগ পেয়েছি খ্রিস্টান ধর্ম প্রচার করা এবং আমাদের পটিয়াল জামেতুল ইসলামিয়ার মহামান্য মোহতুম সাবেক মহতম আমাদের মুরব্বী হজরত হাজি নুসাহ কাপ্তের কাছে সুববিলাস বান্দরবনের দুটা মাদ্রাসা করেছেন এম বিবিএস ডাক্তার দিয়ে হাসপাতাল করেছিলেন সুখবিলাস বোধহয় চালু আছে বান্দরবন এটা এখন বোধহয় বন্ধ হয়ে গেছে হজরত বেশি দিন হায়াত পান নাই তিনি যদি আরও কিছুদিন জীবিত থাকতেন তার মনের ভিতরে পাহাড়ি এলাকায় ধর্মপ্রচার করার একটা আগ্রহ থেকেছিল এই যদি আর কেউ হজরতের এই মিশনকে এগিয়ে নিয়ে যেতেন যেতেন তাহলে পাহাড়ি এলাকায় আমরা আরো কিছু মুসলমান করতে পারতাম এবং আমাদের সীমান্তের ওপারে সেভেন সিস্টার এখানে কম্পিউটারে ভুল করে উঠছে সেভেন স্টার সেভেন স্টার নাম সেভেন সিস্টার মিজোরাম নাগাল্যান্ড হিমাচল অরুণাচল এ সমস্ত এলাকায় পাহাড়ের ভিতরে সুন্দর গির্জা গড়ে উঠেছে স্কুল গড়ে উঠেছে ইউএনডিপি। ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের বান্দরবন খাগড়াছড়ি বিলাইছড়ি থানছিকে বিশ মার্কিন ডলার খরচ করে কমিউনিটি উন্নয়ন কর্মসূচি পশ্চাৎপত মানুষদেরকে উন্নয়ন করার জন্য তারা কর্মসূচি নিয়েছে সমতল ভূমিকে মানুষ মারা গেল তারা এদিকে তাকাবে না পাহাড়ি এলাকায় যদি কেউ ভালোভাবে ঘুমাতে না পারে তার জন্য ইউএনডিফির মায়াকান না এবং ইতিমধ্যে একটা খবর পেয়েছি পার্বত্য চট্টগ্রামকে একটা আলাদা করার চক্রান্ত চলছে মুসলিম বাংলাদেশের বুকে আর একটা খ্রিস্টান রাজ্য করবে তারা এর নাম হবে জুমল্যান্ডল্যান্ড যেমন ইন্দোনেশিয়ার পূর্ব তিমোড় পশ্চিম তিমোর আমরা যদি মুসলমানরা দাওবাদী তৎপরতা বন্ধ করে দিই নিজেরা নিজেরা ঝগড়া জারি করে আমাদের স্ট্র্যাং থেকে আমাদের শক্তিকে চেতনাকে বিধ্বস্ত করে দিই খ্রিস্টানরা অগ্রসর হয়ে যাবে এবং পাহাড়ের ভিতরে আলাদা রাজ্য গড়ে উঠবে এর নাম হবে জুমল্যান্ড পাহাড়ি এলাকা এই তাদের টার্গেট এবং এই পার্বত্য আছে ভারতের পার্বত্য এলাকা মিজোরাম নাগাল্যান্ড ইমাচল অরুণাচল ত্রিপুরা মণিপুর দুদিকে খ্রিস্টানদের তৎপরতা এদিকে বাঙালি বাঙালিদের সাথে ইউরোপীয় এনজিওদের মাধ্যমে আর ওই পারে ভারতীয় এনজিওদের মাধ্যমে খ্রিস্টান মানুষ দুই খ্রিস্টান এলাকা যখন বেশি অধিক সংখ্যক মানুষ খ্রিস্টান হয়ে যাবে তারপরে একদিন সন্তুল আমরা ডাক দেবে যে গণভোট চাই প্লেসিফিট প্লেসিফিট প্লেভিসিট প্লেভিসিট মানে গণভোট রাষ্ট্রবিজ্ঞানের তার যে প্লেভিসিট দিতে হবে গণভোট দিতে হবে জাতিসংঘ বলবে যে তো জনগণ কি চাই তখন নাইনটি নাইন মানুষ বলবে তো স্বাধীনতা চাই আমরা হয়তো থাকবো না আমার আশঙ্কা হয় আমরা যদি মুসলমানরা দৃষ্টিভঙ্গে পাল্টাতে না পারি পার্বত্য চট্টগ্রাম ওইদিকে হিমাচল অরুণাচল মনিরামপুর সব মণিপুর মিলে একটা আলাদা খ্রিস্টান রাজ্য গড়ে উঠতে পারে ভারত এবং বাংলাদেশের মাঝখানে যেমন পূর্বতি মোড় পূর্বতি মুসলমানদের দেশ মুসলমানরা তাও কাজে নাই তবে লিগে কাজে নাই আন্দোলনে নাই এই সুযোগে খ্রিস্টানরা এসে একেবারে হাজার হাজার মানুষ খ্রিস্টান বানিয়ে ফেলেছে যখন দেখলো যে প্রায় মানুষ খ্রিস্টান হয়ে গেছে তখন দাবি তুললো যে জাতিসংঘের ওদিনে ভোট চায় গণভোট চায় গণভোট হলো নাইনটি ফাইভ বললো স্বাধীনতা চায় জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্বতিম এখন স্বাধীন রাষ্ট্র জাতিসংঘের সদস্য ইন্দোনেশিয়ার পক্ষে নতুন খ্রিস্টান রাজ্য আমাদের আশঙ্কা হয় এবং এক সময়। ফেনী নদী হতে পুরো চট্টগ্রাম ছিল আরকান রাজ্যের অধীনে এটা মগের দেশ এটা মক, মগের মূল্য একেবারে ওই ফেনী নদী ফেনী নদীর ওখানে মরোগের যেমন গলা আছে বাংলা এই চট্টগ্রাম কক্সবাজারের গলা হচ্ছে ফেনী ওখানে একেবারে ছোটো ওখানটা গলাটা কেটে দিলে এটা হবে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এবং সন্তুল আরমারদের পরিকল্পনা আছে পুরো চট্টগ্রাম তারা নিয়ে ফেলে খ্রিস্টান রাজ্য করে ফেলবে ওইটা থেকে আলাদা করে এরকম একটা পরিকল্পনায় তারা অগ্রসর হচ্ছে এই খবর পেয়ে ভারতের গোয়েন্দা সংস্থা খুব পাওয়ারফুল আটশো বিশটা এনজিও কে ভারতে ব্ল্যাকলিস্টেড করে ফেলেছে তারা কালো তালিকাভুক্ত করেছে এবং তার জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্র থেকে যে এদেরকে এদের গতিবিধি লক্ষ্য করো ত্রিপুরায় উনসত্তরটি মণিপুরে একশো সাতানব্বইটি আসামে একশো একান্নটি এনজিও নাগাল্যান্ডে আটাত্তর সিকিমে দুই মেঘালয়ে তিনশো তেইশটা এনজিওকে তালিকাভুক্ত করো এবং এদের তৎপরতাকে সংকুচিত করে ফেলো কারণ তারা খ্রিস্টান ধর্মপ্রচার করছে ব্লেক লিস্টেড করে ফেললে সমস্ত তৎপরতা বন্ধ হয়ে যায় যেমন পাকিস্তানের ইসলামী আন্দোলনের অভিসংবাদিত নেতা মৌলানা ফজলুর রহমান যিনি ভারতে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এককালের গভর্নর মৌলানা মুস্তিম মাহমুদ আহমদ রহমতুল্লের ছেলে যিনি বর্তমানে পাকিস্তানের বিরোধী দলের নেতা আমেরিকার ষড়যন্ত্র না করলে যিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতেন মৌলানা ফজলুর রহমান ইনি এদিন লিবিয়ে গেছেন লিবিয়ে থেকে আরব আমিরা আমিরাবাদ থেকে তিনি ঢুকবেন রাতে তার একটা মিটিংয়ে সৌদি আরবে বিমানবন্দরে যখন গেল ফজলুর রহমান যখন নাম ঢুকলো দেখলো ফজলুর রহমানের নামে কালো ডাক ব্ল্যাকলিস্টেড বললো আপনাকে তো আমরা সৌদি আরবে যেতে দেবো না আপনার নাম তো ব্ল্যাকলিস্ট তিনি বললো আমি পার্লামেন্টের মেম্বার লিডার অফ অপোজিশন ইন পাকিস্তান পার্লামেন্ট আমি তো সেন্ট্রাল মিনিস্টারের মর্যাদায় আপনার কাছে ঢুকি তিনি বললেন এটা সারা বিশ্বব্যাপী আপনার নাম কালো তালিকাভুক্ত আপনাকে পাকিস্তান ফিরে যেতে হবে আপনাকে সৌদি আরব যেতে দেবো না মোল্লা ফজলুর রহমান সৌদি আরবে যেতে পারলেন না রাবে তার মিটিংয়ে অংশগ্রহণ করতে পারলেন না তাকে পাঠানো হলো পাকিস্তানে ব্ল্যাকলিস্টেড করার নিয়ম সব দেশে আছে আটশো বিশটা এনজিওকে ভারত ব্ল্যাকলিস্টেড করেছে যারা পার্বত্য এলাকায় খ্রিস্টান ধর্মপ্রচার ক্ষেত্রে এবং আঠারোশো সাতান্ন সনে আঠারোশো সাতান্ন সন সিবাহী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অব ডাইরেক্টরস এর মিটিংয়ে একটা প্রস্তাব গ্রহণ করে এবং এই প্রস্তাবে লেখা আছে আমি আপনাদের পরে শোনাই আঠারোশো সাতান্ন সালের ইস্ট যখন সিপাহী বিপ্লব হয় আন্দোলনের নেই কি প্রকৃতি প্রকৃতি মানে আল্লাহ ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলটি এই জন্য ব্রিটেনের কাছে সুপর্দ করেন আল্লাহ পুরো ভারতের এলাকাকে ব্রিটিশ রাজত্বের কাছে এই জন্য দিয়েছেন যাতে এত অঞ্চলের এক প্রান্ত হতো অপর প্রান্ত পর্যন্ত মিশনারিদের বিজয় পতাকা উদ্দিন হয়ত অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার জন্য প্রত্যেকের আপ্রাণ চেষ্টা করা উচিত এবং মুসলিম রাষ্ট্রসমূহে মিশনারি প্রেরক কোন দেশে কোন বন্ধু পাঠাবে কোন এলাকায় কাকে পাঠাবে নেটওয়ার্ক আছে মিস্ট্রি মিস্টার কি জোয়াইমন মিশনারিদের উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করেন অথ মেলা। আমি এই ক্রিস্টান মিশনারি প্রেরক পৃথিবীর কোথায় কোথায় লোক পাঠাতে হবে ধর্মপ্রচারও পাঠাতে হবে আমি আপনাদের বলি ভারতে খুব পাওয়ারফুল আমাদের পুরো আকাশ তো ভারতের দখলে ধর্মপ্রচারের জন্য প্রিন্টেড অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া কয়েকটি অ্যাসেন্সিয়াল for the provocation of religion. Dharmaprasafi jurnya, radio, TV, network, e-mail, it is very necessary. And I will see ETV. This is where Kolkata is. ETV is the first time in the middle of a dharma. Sohach, Swaral, এবং বধুবি ভাষায় তিনি বাইবেল প্রচার করছেন মানুষটাকে তাকে প্রশ্ন করছে তিনি প্রশ্ন উত্তর দিচ্ছেন আমি ভাবলাম এতক্ষণ পর্যন্ত একটা টিভি চ্যানেল সুযোগ দিলে কোনো এগুলো ইয়ার টাইম খ্রিস্টান মিশনারিরা কিনে নিয়েছে যে আধা ঘন্টা যেমন বিজ্ঞাপন প্রচার করার জন্য যত টাইম লাগে ইয়ার টাইম তারা কিনে নিয়েছে এবং একটা ধরুন প্রতি সপ্তাহে তারা চালায় প্রশ্ন উত্তর করতে পারবে ভারতে তো এই খ্রিস্টান মিশনারি প্রেরক সমিতির সভাপতি বলছেন আমাদের খ্রিস্টান মিশনারিদের বড় উদ্দেশ্য এই যে দেসব ছাত্র আমাদের স্কুল কলেজ পদে শিক্ষা সমাপন করে বের হচ্ছে আপনি চট্টগ্রামে দেখবেন একটা ইসলামিক স্কুলে ছাত্র যাওয়ার চাইতে অভিভাবকদের ফিসিনেশন গিরিজা স্কুলে যদি ছেলে মেয়ে দিতে পারে কারণ ইংরেজি বলতে পারবে স্মার্ট হবে সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে বাইরে যেতে পারবে ইংলিশ মিডিয়ামে পড়বে এই জন্য সব প্রায় বাবার ফেসিনেশন গিরিজা স্কুলে যদি ছাত্র দে তো তিনি বলছেন কোনো গিরিজা স্কুলে যদি কোনো মুসলমান চেলে পড়ে আমাদের লাভ কেন নিশ্চিত রূপে ইসলাম থেকে বের হয়ে গেছে আমরা কি স্কুলে ভর্তি করাই আমরা ধরে আমরা তাকে ইসলাম থেকে বের করে ফেলেছি যদিও বের হওয়াটা আনুষ্ঠানিক নয় জমায় যাবে ইট পড়বে মা বাবার মারা গেলে জানাদায়ও যাবে নামও পরিচিত খ্রিস্টান না হলেও মন মেজাজ ধ্যান ধারণা চিন্তা চেতনা ইত্যাদিতে ইসলাম বিমুখ হয়ে যাবে ইসলাম বিমুখ হয়ে যাবে ইসলামের পক্ষে সে কথা বলবে না কারণ সে খ্রিস্টান মিশনারি থেকে ইন্টারপাস করেছে শুধু এতটুকু নয় সে সম্পূর্ণ অজ্ঞাতে আমাদের মিশনের একজন বড় পৃষ্ঠপোষক হয়ে যাবে যেমন ম্যাট্রিক পাস করার পরে এই সেন্ট প্লাসিক হাই স্কুল পাথর এদের বার্ষিক মাহফিল হয় মাহফিলের নাম ওল্ড প্লাসিডিয়ান প্লাসিক প্লাসেডিয়ান ওল্ড প্লাসেডিয়ান বার্ষিক মাহফিল হয় দুই বছর পর তিনগুলি ইউনিয়ন হয় ওখানে সবাই যায় আগের পারে সুদা লোকেরা যায় মিলামেশা করে খ্রিস্টান ধর্মতারা ঘণ্টা বা যায় সবগুলো করে এবং আপনি দেখবেন পৃথিবীর যে জায়গায় খ্রিস্টান মিশনারির স্কুল গড়ে উঠে আছে ওখানে গির্জা আছে গির্জা ছাড়া পৃথিবীর কোথাও কোনো খ্রিস্টান মিশনারির স্কুল কেজি কলেজ গড়ে উঠে নাই কি লন্ডন ইউনিভার্সিটি বেসড অন ক্রিস্টিয়ান চার্চ কিন্তু আমরা মুসলমানরা যদি কোনো কলেজ ইউনিভার্সিটির পাশে মসজিদ করতে চায় তখন বলে মৌলবাদী সাম্প্রদায়িক এ সমস্ত কথা বলা হয় আপনি দেখবেন জামালখানে যান এই রোডে যান দুটা আছে একটা ব্যপটিস্টদের একটা ক্যাথলিকদের এর পাশে ক্যাথলিক ও পাশে ব্যাপটিস্ট দুটোতেই গির্জা আছে সেন্ট প্লাসিনে যান পাথর কাটায় ওখানে গিয়ে যাচ্ছে আমি রাউলপিন্ডি থেকে বহুদূরে মারিতে গেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে রাউলপিন্ডি আসতে রাউলপিন্ডি থেকে গেছি মারিতে ভারতের পাকিস্তানের মারিতে দেখলাম এটা হচ্ছে সেকেন্ড ক্যাপিটাল অফ পাকিস্তান ভারতে যেমন শিমলা সেকেন্ড ক্যাপিটাল সৌদি আরবে যেমন তায়াস সেকেন্ড ক্যাপিটাল দ্বিতীয় রাজধানী আর পাকিস্তানে হচ্ছে মারি ওখানে বরফ পড়ে আমি সকাল দশটা হাতে বরফ নিয়েছি বরব ধরেছি ওখানে দেখলাম একটা দুটা নয় আমি যে রাস্তা দিয়ে গেছি পুরো মারি তো আমি দেখতে পারি নাই পাহাড়ের উপরে ওখান থেকে দূরবীন দিয়ে আদাদ কাশ্মীর দেখা যায় ওখানে আমি দশটা স্কুল মিশনারি স্কুল লক্ষ্য করেছি এই লেখক বলছেন তার পক্ষ হতে আমাদের অনিষ্টের কোনো প্রকার আশঙ্কা নাই আমাদের স্কুলে যদি ভর্তায় ভর্তি করাই দিতে পারি মেট্রিক পাস করাতে পারি আই এ পাস করাতে পারি তার পক্ষ থেকে অনিষ্টের কোনো আশঙ্কা নেই সে আমার আমাদের ও আমাদের মিশনের বিরুদ্ধে টু শব্দটিও করতে পারে না এটা আমাদের সে সফলতা দুনিয়া যার নজরে নেয় দুনিয়া যার নজরে আমাকে ভারতের নজরাতুলা দারালুল নজরাল উল্লমার ওস্তাদ মলমান নজিবে আমাকে বলছেন যে ওয়াশ করে বেড়ান বাংলাদেশের তবলিনীর চল্লিশ লক্ষ মানুষ হয় এটা বাতিলের কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের মতো কিছু লোক ব্রাদার ম কিছু লোক সচেতন কিছু লোক নিয়ে যদি ইংলিশ মিডিয়াম অ্যারাবিক মিডিয়াম স্কুল করতে পারেন সরাসরি তাহলে দেখবেন যে এদেশের খ্রিস্টানরা না করে বসে থাকে কারণ আপনি অ্যারাবিক ইংলিশ বেস স্কুল করলে তখন ও ওদের কলিডে আঘাত হবে এটা চল্লিশ লক্ষ মানুষের একস্টামার চাইতে অনেক বেশি পাওয়ারফুল কার্যক্রম হবে দাওয়াতের পথে এবং সম্প্রতি ক্যানাডা একটা পত্রিকা আছে দি টরন্টো একরন্টো একটা এলাকার নাম ক্যানাডাতে টরন্টো ওখানে টরন্টো এক স্টারে খবর উঠেছে সেখানে প্রেসিডেন্ট মিস্টার চাল স্ট্যানলি আবেদন জানিয়েছেন যে সমস্ত মানুষ যুদ্ধে ইরাক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ভেঙে গেছে হয়ে গেছে। তাদের রিলিফ দেওয়ার পাশাপাশি আমরা তাদেরকে দিক্ষিত করব তোমরা আমাদেরকে চাঁদা দাও টাকা দাও পয়সা দাও এবং স্ট্যানলি চোদ্দটা বাসায় তার ধর্মীয় বাসন প্রচার করে পৃথিবীর চোদ্দোটা বাসায় পাওয়ারফুল ভাষায় চোদ্দোটা ভাষায় স্ট্যানলি খ্রিস্টান সারা সারাদিনব্যাপী বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু স্প্যানিশ ভাষায় ধর্মপ্রচার করে এবং মার্চে প্রেসিডেন্ট বুশ এর এক পূর্বে ফেব্রুয়ারি হতে চার্লস স্ট্যানলি এদের সাথে বুশের টনি ব্রায়ার এর সাথে একটা যোগাযোগ আছে তো তিনি একটা বক্তব্য দিয়েছেন চোদ্দোটা ভাষায় সেটা প্রচার হয়েছে এবং এই বক্তব্যে তিনি বলছেন ঈশ্বর ঈশ্বর মানে আল্লাহ মার্কিন সরকারকে নির্দেশ দিয়েছেন ভালো সম্প্রসারণ মন্দ কে দাঁড়িয়ে মার্কিন জাতিকে রক্ষা বিশ্বে যারা দাসত্ব আবদ্ধ রয়েছে তাদের মুক্ত করতে যুদ্ধ যাচ্ছে আমরা যে যুদ্ধ যাচ্ছি এটাকে আমরা যে যাচ্ছি আফগানিস্তানে তারা বলছে খ্রিস্টানরা এটা মানুষকে মুক্ত করার জন্য খ্রিস্টান ধর্মপ্রচার করার জন্য তার এই বাসনা আরোপিতে অনুবাদ করে উপগ্রহ টিভি রেডিওর মাধ্যমে সারা বিশ্বতে হানে তারা প্রচার করেছে এবং আমি আগেই বলেছি গোটা ইরাকে খ্রিস্টান জনগোটির সংখ্যা পঞ্চাশ লাখ না দশ লাখ এবং মার্কিনীদের ছত্র ছায় এখন খ্রিস্টান ধর্মপ্রচার খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে যাদের বাপ নাই যাদের মা নাই যে সমস্ত মায়েরা স্বামী হারিয়েছেন বাবা হারিয়েছেন অসহায় তাদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে সুতরাং বাংলাদেশেও খ্রিস্টান আপনারা লক্ষ্য করেছেন এক সপ্তাহ আগে ঢাকার পুরোনা তিন জং মেয়ে দলিক বাংলা মোড়ের সামনে দাঁড়িয়ে পবিত্র কোরআনের অবমাননাকর বক্তব্যগুলিকে বই বিতরণ করছে পুরুষ গিয়ে একটা বই নিল বিদেশি মেয়ের শার্ট প্যান্ট পড়া তাদের বাড়ি চীন তারা চীনের মিশনারি তারা পুরোনা পল্টনের এসে থেকেছে প্রচার করলো পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল আমি পত্রিকায় ছবি দেখলাম এক যুবতী মেয়ে আঠারো বছর মাথার ইস্যু করে আছে তারা চীনা ভাষা তারা কোনো ভাষা জানে না বিদেশি হস্তক্ষেপে রাতের ভিতরে তাদের মুক্ত করে চীনে পাঠিয়ে দিয়েছে এ দেশে এসে ধর্মপ্রচার তো করে কোরআনের বিরুদ্ধে বলে মানুষকে খ্রিস্টান ধর্মের দিকে আকৃষ্ট করতে চায় জি সি পাশে ওয়াই এম সি এ ইয়ংম্যান ক্রিস্চিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা প্রতিষ্ঠান আছে দরদা বাঁধা ভিতরে কি হয় আমরা কেউ জানি না ওখানে ইংরেজি শেখায় স্পোকেন ইংলিশ শেখায় কেজিএটের স্কুল আছে এটা হচ্ছে বাইরের দৃশ্য যে এখানে কিন্টার গার্ডেন স্কুল আছে এখানে আমরা ইংরেজি শেখাই প্রফেল শেখাই কিন্তু ভিতরে যে কক্ষগুলো আছে ওখানে কি কাজ হয় আমরা জানি না আপনি এরোডে এই যে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এ রোড গেছে এরোডের পাশেও একটা বাইবেল স্কুল আছে আমরা সবসময় এ পথ দিয়ে হাঁটি একটু বাম চোখে দেখেন না ভিতরে কি আছে এখানে আছে এখন চট্টগ্রামে কত আটায় সেটা আপনারে জানা নেই ঘরবাড়ি নিয়ে তারা আছে ভিতরের কাজ হচ্ছে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রজীবী বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক সবাইকে গিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ কর্মসূচিকে আমরা এই দেশে ইসলামপন্থীরা কোনোদিন এক প্ল্যাটফর্মে আসতে পারবো বলে মনে হয় না এই আসা দুরূহ তবে অন্তত ইস্যুভিত্তিক খ্রিস্টান মিশনারিদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি যদি নিতে পারি দাবাতবলিপ ধর্মপ্রচার সেবা এগুলোর মাধ্যমে যদি করতে পারি তাহলে এই দেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে পারি এবং ভারতীয় উপমহাদেশে ইংরেজ রাজত্বে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরার বিরুদ্ধে মল্লার রহমতুল্লাহ কিরানবী আল্লাহ পাক্তাকে জানেন নসিব করুন আহমদ দিদাদের মতো লোক আপনাদের মাধ্যমে তৈরি করতে চাই আমরা আহমদ্দিদার বিলংস টু গুজরাট অফ ইন্ডিয়া ভারতের গুজরাতে তার বাড়ি তিনি এখনো অসুস্থ কথা বলতে পারেন না আমি ভিডিওতে দেখেছি ইংল্যান্ডে গিয়ে তিনি স্কলারদের সামনে বক্তব্য রেখেছেন বাইবেল ডিপ্রেজেন্ট বাইবেল ইজ নট দে ওয়ার্ড অফ আল্লাহ বর্তমান বাইবেল আল্লাহর কালাম নয় এটা ডিস্টোটেড ম্যানিপুলেটেড এটা এটাকে বিকৃত করা হয়েছে এটা হচ্ছে তার বক্তৃদের বিষয়বস্তু আমি ভিডিও চিত্রে দেখেছি এটা যখন তিনি দলিল দিয়ে একটার পর একটা বক্তব্য রাখছেন তখন খ্রিস্টান মিশনারি নেতারা চুল ছিটেছে কি বলে এলো এবং তার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পুরো পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ নেই এরকম একজন নয় আমাদের দেশে দেশে বহু আহমদ দিদার তৈরি হওয়া দরকার আহমদিদার জীবিত আছেন প্যারালাইজ হাজি আহমাবুল্লাহ মহাজিরে মুখে আল্লাহ খাহসেন নী সরফুল হাব সিদ্দিকি মলারাম মোহাম্মদ আলী মঙ্গের যিনি দারুন কর্মকৌশল দিয়েছিলেন কৌশল নিতে হবে মিছিল নয় মিটিং নয় এবং হামলা নয় পরিকল্পিত কৌশল আমাদের ধর্ম ধর্মের বিশেষত্ব বৈশিষ্ট্য মানুষের মাঝে তুলি ধরতে হবে এবং এভাবে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ বাংলা চট্টগ্রামে যদি কোনো খ্রিস্টান বিদেশ থেকে আসে তাকে হোটেলে থাকতে হবে না এর গেস্ট হাউসে থাকবে নেটওয়ার্ক আছে পৃথিবী থেকে ইউরোপ থেকে কোনো পর্যটক যদি বাংলায় আসে তাকে হোটেলে থাকতে হবে না ওয়াই এর গেস্ট হাউসে থাকবে খ্রিশ্চান নেটওয়ার্ক বাইবেল নেটওয়ার্ক এবং তাদের ম্যাগাজিনে ফ্রনটিয়ার ম্যাগাজিনেটার কথা লেখা আছে এভরি গির্জা দিতে তাদের ইমে আছে ওয়েবসাইট আছে আপনি ব্রাউজিং করে সমস্ত তথ্য জানতে পারবেন আলহামদুলিল্লাহ মুসলমানদেরও সারা পৃথিবী ব্যাপী এরকম নেটওয়ার্ক ভরে সীমিত আকারে হলেও গোটা ইউরোপে গোটা ইউরোপে এবং দু তিন দিনের ভিতরে যে উজবেকিস্তান আমেরিকাকে সময় দিয়েছে যে অল্প দিনের ভিতরে আমাদের কাঠি তুলে নাও এটাও ইসলামিয়া উজবেকিস্তানে ইসলামী আন্দোলন কর্মীদের সাহাদতের ফলেই ইসলাম করিমক আমরা পৃথিবীর প্রতিটি মানুষকে বাইবেলের দাওয়াত তার কানে বাইবেল পৌঁছাতে চাই এবং বাইবেল যাদের কানে পৌঁছেছে এরকম কিছু মানুষ হলে আমরা গিরিজা দিতে যাই ইভরি ম্যান এ বাইবেল ই তাদের ইমেইল আছে ওয়েবসাইট আছে আপনি ব্রাউজিং করে সমস্ত তথ্য জানতে পারবেন আলহামদুলিল্লাহ মুসলমানদেরও সারা পৃথিবীব্যাপী এরকম নেটওয়ার্ক গড়ে উঠছে সীমিত আকারে হলেও গোটা ইউরোপে গোটা ইউরোপে এখন দু তিন দিনের ভিতরে যে উজবেকিস্তান আমেরিকাকে সময় দিয়েছে যে অল্প দিনের ভিতরে আমাদের কাটি তুলে নাও এটাও ইসলামিয়া উজবেকিস্তানের ইসলামী আন্দোলন কর্মীদের সাহায্যের ফলেই ইসলাম করিমক আমরা পৃথিবীর প্রতিটি মানুষকে বাইবেলের দাওয়াত দেব তার কানে বাইবেল পৌঁছাতে চাই এবং বাইবেল যাদের কানে পৌঁছেছে এরকম কিছু মানুষ হলে আমরা গির্জা দিতে চাই ইভরি ম্যান বাইবেল ইভরি পিপল এ চার্চ এবং তাদের ইমেইল আছে আপনি ব্রাউজিং করে সমস্ত তথ্য জানতে পারবেন আর আলহামদুলিল্লাহ মুসলমানদেরও সারা পৃথিবীব্যাপী এরকম নেটওয়ার্ক গড়ে উঠছে সীমিত আকারে হলেও গোটা ইউরোপে গোটা ইউরোপে এবং দু তিন দিনের ভিতরে যে উজবেকিস্তান